হুসাইন আহমদ সাহেব হজিরত মৌলানা হুসাইন আহমদ সাহেব অত্র মাদ্রাসার ছাত্র জামাতে দরায় হাদিস السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কি মুহু আলিম খুব আন্তলাহি সাহা মৌল কার ঐতিহাসিক তফসিরুল পুরাণ মাহ পিলের আমার আপনার শায়দ বাংলা ভারতের লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা সর্বপ্রথম সে মহান আল্লাহ দরবারে শুক্রিয়াকে ফোন করি যে আল্লাহ আমাদেরকে এই বাগানে বসার তো ফিরদান করছেন আল্লাহামদুল্লাহ একটু দেল থেকে আকাশ বাতাস মুখরিত করে আবার বলে আলহামদুলিল্লাহ মুসলমান ভাই আমার আলহামদুলিল্লাহ বলছেন হুতুরে পাকসল্লা বলেন আলহামদুলিল্লাহ কামলাউল মির হান ও মুসলমান ভাই রামার একবার আলহামদুলিল্লাহ বলছেন তো পরিপূর্ণ হয়ে যাবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো সারা বিশ্বে আজকে মুসলমান লাঞ্চিত বঞ্চিত নিপড়িত এর কারণ কি সারা বিশ্বের দিকে দেখা যায় মুসলমান সম্পর্ক না থাকা আজকে কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকত, তাহলে আল্লাহ তারা আমাদেরকে দামি বানায় দিত কি বলেন ঠিক ঠিক না মুসলমান ভাইরাম আর আল্লা জাল্লা এমন একটি কোন মানুষের যদি কন্যা সন্তান জন্ম গ্রহণ করত তাহলে সেই কন্যা সন্তানটাকে জীবিত দাফন করে দিত যাতে করে সে অপমানিত না হতে হয় যাতে করে সে অপমানিত না হয় এই জন্য কন্যা সন্তানটাকে জীবিত দাফন করে দিত এবং শুরু করে আজ পর্যন্ত যারা কোরআনের সাথে সম্পর্ক গেছে সবাই দামি হয়ে গেছে কি বলেন ঠিক কি ঠিক না যে অমর আল্লাহ চরাতেন থাকার কোরআনের মধ্যে সুরাই ব্রাহ্মীর মধ্যে বললেন কিতাবনাহী তুকুরে জানাস হেনবী আপনার উপরে আমি কিতাব নাজিল করেছি যাতে করে যাতে করে আপনি আলোর পদ দেখাতে পারেন আমি এই জন্যই আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতো তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে বাধ্যায় দান করবেন কি দান এমন বাদশাহী করবে যে বাদশাহ মধ্যে বর্ণনা করেন এক আল্লাহর বান্দা বৃষ্টি কাদার দিন পথের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যেতে যেতে এক राजपुत्र शरीर सहित अल्लाहाल गाले एक थप्पड़ मेरे दीसे अल्लाहला व्यक्ति किसना सब देखो तुम्हें देखा जाए ना जमीन कलो पाथर कलो पिपिलिका चले तुम अल्लाह तुम्हें सब देखे राजपुत्र साथे साथी धड़पाते धड़पाते मारा गासे विचार कर विचार करते देखे बुजुर्ग ब्यक्ति प्रेम खेला खिला जड़ाए थप्पड़ दपनर ऐले सहय करते सुख आ আমাকে থাপ্পট দেওয়ার কারণে যদি সম্পর্ক থাকে তাহলে আমরা দুনিয়া ফেরাতে দামি হয়ে যাব আপনারা যে কোরআন যেটার উপর রেখে পড়েন ওটার নাম কি রেহেল যে কোরআনটা मुसलमान भाई मुसलमान बाबा जीरा निजे जीवन साथ जड़ाई जीवन दामी हो जाए ठीक ठीक ना मुसलमान भाई আজকে মানুষ মাটির উপরে গবেষণা করে হাওয়ার উপরে গবেষণা করে হাওয়ার উপরে গবেষণা করে মানুষ চানদের দেশে যায় আর যদি প্রাণের উপরে গবেষণা করে তাহলে মানুষ গবেষণা করে আল্লাহ সাথে সাক্ষাৎ করতে পারবে কি বলেন শুধু ক্রানের সাথে সম্পর্ক রাখার কারণে এই জন্য প্রমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোন ভুল আছে আল্লাহার মধ্যে একটি কিতাব আল্লাহ তালা আমাদেরকে দান করছেন কোরআন যখন নাজিল হয় মক্কার বড় বড় কাফের মুশিখবে ইমানরা কোরআনের চ্যালেঞ্জ করলো যে কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা আল্লাহ তাদের চ্যানেল করে আয় করলেন হে মক্কার তোমরা শুনিয়া রাখো তোমরা যদি ক্রণের মধ্যে সন্দেহ করে থাকো তাহলে আমি চ্যানেল করলাম তোমরা সুরার মতো সুরা অবতীর্ণ করে একটা সুরার মতো সুরা দেখাও মক্কার কাফেররা তারা পারেনি এই জন্য ভাই বলতে চাচ্ছিলাম কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে আমরা এহকাল এবং পরকালেও দামি হয়ে যাবে আমরা এই কোরআন সবাই করব তো নাকি বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন সবাই বলেন আমিন ওমাতি ই